মোহাম্মদ ইবনু বা রহমাতুল্লা আলাহি নাফি রহমাতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন ইবনু উমর রদাহতাল্লাহ ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ না তার সঙ্গে খাওয়ার জন্য একজন মিসকিনকে ডেকে আনা হতো একদা আমি তার সঙ্গে বসে খাওয়ার জন্য এক ব্যক্তিকে নিয়ে আসলাম লোকটি খুব অধিক আহার করলো। তিনি বলেন নাফি এমন মানুষকে আমার কাছে নিয়ে আসবে না আমি রসুল্লাহ সাল্লু আলসালামকে বলতে শুনেছি মুমিন এক পেট খায় আর কাফির সাত পেট খায়